ইবনু আব্বাস রদিল্লাহ তু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাইসাল্লাম আমাকে তার বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন হে আল্লাহ তাকে হিকমত শিক্ষা দিন আবদুল ওয়ারিস রহমতুল্লাহি হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইস্লাম এ কথাটিও বলেছিলেন হে আল্লাহ তাকে কিতাবের জ্ঞান দান করুন মুসর আদিল্লাহ তু আল্লাহ খালিদ রহমতুল্লা আল্লাহ হতে একইভাবে বর্ণনা করেছেন